লাইক রহমতল আলমদুলিল্লা সলাতাত রসুলিল সাহেব হমা রা সদরী বস্তি আমি সানি আহজাম জুনদুম্মা হুনা এহজাব কাজ কাহ আউন আল্লাহ পাক সমস্ত প্রশংসা সালাত এবং সালাম রসুল্লাহ সালি সাল্লামের উপর আমাদের তফসির সুরায় সদের আয়াত নম্বর এগারো থেকে এই আয়াতে আল্লাহ পাক একটি ভবিষ্যৎবাণী করেছেন কোরাইশদের সম্পর্কে আরব মুশরেকদের সম্পর্কে যারা রসুল্লাহ সাল্লামের জিবদ সাই তাঁর বিরোধিতা করেছিল सुसंबाद रसलमर जो सहबाई कलम उम्माते मुस्लिम आर ताते को करा है देर और ताते सतर्क सवधाना होब मुशरे के आल्ला पाक जनदुम माहुना महजू मम्मल एहजब यब काफिर सम्मिलित बाहन अर्थात यही मक्कर कुरैसरा एखे पर आल्ला पाक भविष्यवाणी कर दिलेंत हीड़ी करूक ना केंो मक्कर मुश्रिकरा एम एक दिन आसेद मक्का नगरीते ही जेखान नबी मोहम्मद्लम के विताड़ित नबी हिजरत करते बाने नबी सल्लाम विजयी पुरुष हुए प्रवेश करबें ससम्मान और इरा लाछत अपदस्त हो मक्का विजयी एखे मक्कई एरा पर मक्का विजय सम्पर् আর কাফেদের লাঞ্ছিত অপদস্ত হা সম্পর্কে এই আয়তে ভবিষ্যৎবাণী রয়েছে ক্যাজাবাদ কাবুল আহম কৌম ওয়া আদ ওয়া ফিরাউন আর এই হকবাতের লড়াই কোনো নতুন কথা নাই প্রাচীন যুগ থেকে চলে আসছে আল্লাহাব বলছেন এদের পূর্বে মিথ্যা মনে করেছে নুহের জাতি আদ সম্প্রদায় ফেরাউন যে ফেরাউন জুল আউতাদ কিলোকের অধিকারী ছিল কিলোকের মালিক ছিল ওয়াত বলা হয় কিলোককে किलकर मालिक छो एर तफसिर की होते एकाधिक तफसर करा चे प्रथम तफसर से सें शिविर अधिपतिना योद्धारा छो फणर तिलोक वाला क्या बला हिल शिविर गुलिताबू आकारे थे और ओते ओ सहर तांबू लगावार जो किलोक प्रयोजन है मटीत शक्तरे स्थापन करार्जन यहज ता के जिलाता बला क्यों बोले ना फेराउन जालेम पड़े और जरिए तर बरोधित करत तर के कठोर शस्ति दीत और जालेम छिवार एक पद्धति मानुषे हाथे पैं कल पुते दिए हत्या ताकि जुल आउताद बोला है एकाधिक आय जुल आउताद बोला ওয়াসামুদ সামুদ সম্প্রদায় মিথ্যা মনে করেছে নবিরগণ কিংবা কৌমলুত লুত আলিয়ালামের জাতি ওয়াসাবুল আইকা আর বনবাসীরা আইকাবাসিরা আইকা একটা এলাকা অথবা সেখানে বন ছিল সেই জন্য বলা হয় সোয়েব আল জাতি উলায়ক আল আহজাব এগুলি সব বিরাট বিরাট দল ছিল বড়ো বড়ো দল ছিল কিন্তু সবগুলি এরা যেমন আল্লাহর নবী রসুলগণকে মিথ্যা মনে করেছে তখন আল্লাহফাদেরকে ধ্বংস করেছেন ইনকুল্লন ই রসুল এ সমস্ত জাতিরা রসুলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছে ফাহাক্কা কাব তখন তাদের ওপর আমার শাস্তির বাস্তবায়ন হয়েছে আল্লাহ রা জাব নেমে এসছে অমায়নজুর ওয়াহেদাহ আর এরাও মানে আরব মুশরেকরা মক্কার কাফিরা এরাও অপেক্ষায় রয়েছে কিসের ই্লা সহ ওয়াহেদ একটি ভয়ঙ্কর শব্দের প্রচণ্ড প্রবল বিস্ফোরণের আল্লাপাকরা বুলাল মিন আজাব দিলে একটি ভয়ঙ্কর কোন সামান্য সময়ের জন্য শাস্তি যথেষ্ট আগের জাতিকে ওইভাবে আল্লাহাক ধ্বংস করেছেন এরাও তারই প্রতীক্ষায় রয়েছে মা আল্লাহ মিন ফওয়াক যাতে কোনো রকমের বিরাম থাকবে না হঠাৎ করে এমন আজাব আসবে যে তাতে কোনো রকমের বিরাম থাকবে না ওয়াকালু আর তারা বলবে রব্বানা আজ্জেল না কিত্তানা কাবলা ইয়মিল হেসাব এই আরো মুশ্রিকেরা আর সব জাতির এই বদ এরা তো বিশ্বাস করত না যার ফলে নবীর রসুলদের সাথে এরা ঠাটাড় ছলে বলতো জিজ্ঞেস করত যে তোমার আজাব কোথায় যেসবের ধমক দিচ্ছ আল্লাফাক তাদের এই স্বভাবের কথা বলছেন তারা বলে রব্বানা হে প্রতিপালক সে নবীকে বলুক অথবা সরাসরি আল্লাহকে বলুক আল্লাহকে যদি বিশ্বাস না করে আল্লাহকে ওরা রব হিসাব বিশ্বাস করত। অনেক সম্মান করতে আমরা আল্লাহর প্রিয় বান্ধা সেজন্য বলতে আল্লাহ যদি আমরা ভুল পথে থাকি তাহলে তোমার রাজা বাসু আমরা ভুল পথে নয় রব্বানা আজ জেলা না আমাদের অংশ আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দাও আমাদের প্রাপ্য কৃত্তানা আমাদের প্রাপ্য আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দাও কাবলা ইয়মিল হিসাব বিচার দিবসের পূর্বে ও বিচার দিবস পরকালের কথা যে বলছে নবিরসুল সব অনেক দূরের কথা যদি আমরা ভুল পথে থাকি তো আমাদের প্রাপ্য এখনই আমাদের শাস্তি দিয়ে দেওয়া আল্লাহ ফখরবুল আলমিন নবীকে সম্বোধন করে বলছেন ইসবির আলামায়াকুল এই কাফের মুশ্রীকেরা যা বললি এর ওপর তুমি ধৈর্য ধারণ করা। ওয়জকুর আবদানা দাউদ আর শরণ করো আমার বান্দা দাউদ আলি ইসালামকে জাল আইদি যে ছিল অত্যন্ত বড় শক্তির মালিক ইন্না আউওয়াব এবং এত শক্তি থাকা সত্ত্বেও সে আল্লাহ অভিমুখী ছিল অন্যান্য মানুষদের মতো না যে বেশি শক্তি হইলে আল্লাবার পরে কলকি হ্যাঁ ওই সব আবার কি বেপরোয়া হয়ে যায় লাগামিহীন হয়ে যায় মন না বড় শক্তিশালীও ছিলেন বাদশাহ এবং তার সাথে সাথে আল্লাহ অভিমুখীও ছিলেন তিনি এসা খার নালজিবালা মাহু তাকে আল্লাহ পাকের এমন মধ্যে যে অন্য রাজা বাদশাহকে দেননি নিশ্চয় আমি তার সাথে পাহাড় পর্বতমালাকে তার অধীনে করে দিয়েছিলাম নিয়োজিত করে দিয়েছিলাম ইউ না ওই পাহাড় পর্বতগুলি করত করতো পাকের পবিত্রতা ঘোষণা করত। বিল আশি অলি শ্রাক সকাল বিকাল আশি বৈকাল আর ইসরাক হচ্ছে সকালকে বলা হয় অতএেরা মাহুর আতন আর পাখিদেরকেও সমবেত করা হইত পাখিরাও সমবেত হইত আর দাউদ আলি সাল্লামের জবুরের তেলাওতের সাথে দাউদ আলি সাল্লামের জি কি রাজকার তসবির সাথে পাখিরাও তসবি করতে লাগে কল্লাহু আউ প্রত্যেকই এই প্রত্যেক সৃষ্টি পাখি পাহাড় পর্বত দাউদ আলি সাল্লামের সাথে আল্লাহ অভিমুখী হয়ে যেত আর তসবি পাঠ করত অসাদ আদনা মুহু এবং দাউদ আলি সাল্লামের রাজত্ব নড়বড়ে দুর্বল্লা যত নয় যে বিদেশে ঋণ না নিলে দেশ চালানো মুশকিল অনুদান না পেলে দেশের মানুষ খেতে পাবে না এমন নয় তার রাজত্বকে অত্যন্ত সুদৃঢ় করেছিলাম শক্তিশালী করেছিলাম ওয়া তাই না হল হেকমাতা এবং তাকে দিয়েছিলাম বুদ্ধি বিচক্ষণতা ওয়ফাসলাল খিতাব এবং তাকে বিচার কার্য ও কথাবার্তায় উত্তম সিদ্ধান্ত দানের যোগ্যতা দিয়েছিল বিচার করলে। কথা বললেও যেন সিদ্ধান্ত এমন হয় যে সিদ্ধান্তের পরিণাম মন্দ না হয় কথা তো অনেকে বলে কিন্তু কথা বলে শেষ পরিণাম দেখা গেলো যে ব্যাপার হল নিজেরই ক্ষতি হলো বা যেসব লোকদেরকে পরামর্শ ক্ষতি হলো না দাউদ এমন ছিলেন না আল্লাপাক এই গুণগুলি এই যোগ্যতাগুলি তাঁকে দিয়েছিলেন ওহাল আতাকাউল খাসম তারপর আল্লাপাক রাব্বুল আলমিন একটি ঘটনা এখানে বর্ণনা করেছেন তাতে বলতে চেয়েছেন দেখো দাউদ এত শক্তিশালী রাজা आल्लाकेकबान्दा नबी यज्ञ भूल होल्ला छड़ें नहीं तो यग बंदार भूल हेल्ले आल्लाक जो छाड़ें आल्लासे मार्जना कमना कर आल्लाह माफ करोरा बड़ो अपराध करी कर आरब मुश्रिका तुम्हारे आल्लाह माफ करबा शेखानो और ममिन मुसलिम देखो आल्लाके सबाई गोलम सकल के जबबदेही करते हैं মহানাল্লায়ের স্বাদ করছেন ওয়াহ আতাকা নাবাউল খাসম হে নবী তোমার কাছে কি বিবাদমান লোকেদের ঘটনার সংবাদ পৌঁছেছে ই তাসাউরুল যখন তারা প্রাচীর ডিঙ্গিয়ে দাউদ আলী ইসলামের এবাদতখানায় প্রবেশ করে দাউদ আলি ইসলাম যখন অফিসিয়াল কাজ ছেড়ে নিতেন নিজের রাজদরবারের লোকজনের বিচার মীমাংসা ইত্যাদি সব হয়ে গেল তখন তিনি নির্জনে এবাদতবন্দি করতেন নিজ কক্ষে যেটাকে মেহরা বলা হয়েছে নিজ প্রাসাদের এ বাদতবন্দি করতেন এ করছেন এই সময় হঠাৎ করে বিবাদমান দুজন লোক দুজন লোকে দ্বন্দ্ব এ দ্বন্দ্ব আসলে হয়েছে না তারা এসেছে দাউদ আলি সাল্লামকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য দুটি মত আছে তাফসির কারদের তারা ফেরাস্তা ছিল না মানুষ ছিল এতে অধিমত রয়েছে কিন্তু মানুষ হতে পারে আল্লাপাক ভালো জানেন আবার এক দল তার স্বীকার বলছেন তারা ফেরস্তারা ছিল দাউদ আলি ইসলামকে একটু সতর্ক করার জন্য যাতে তিনি বুঝে নেন নিজের ভুলটা আর তিনি সংশোধন করেন প্রাচীর ডিঙ্গিয়ে চলে এসছে এই সময় অফিসিয়াল সময় নয় সুতরাং দল যাতে ঢুকতে পারছে না প্রাসির ওপর দিয়ে লাভ দিয়ে এসে সে হাজির প্রাচীর ওপর দিয়ে আপনার বাড়িতে যদি কেউ লাভ দিয়ে আসে সবাইকে ভয় পাবেন আপনি তারপরে ভয় পাওয়ার সাথে সাথে আপনি বিব্রত হবেন অসন্তুষ্ট হবেন এটা কোনো অভদ্রদের কাজ কোনো অনুমতি নেই কিছু নেই হঠাৎ করে কেমন অবস্থায় আছি না আছি প্রস্তুতি নেই তুমি এসে দেখা করতে এসেছো এমনিও হঠাৎ করে কেউ যদি আপনার দরজাদিও আসে আর বিনা অনুমতিতে ঢুকে পড়ে হয়তো আপনি প্রস্তুত না সাক্ষাতের জন্য পছন্দ লাগবে না আপনাকে তাহলে এটা অপ্রীতিকর ঘটনা ছিল এস দেখালো আলা দাউদ যখন এরা দাউদ আল ইসলামের কাছে প্রবেশ করলো ফাফাজিয়া মিন্নুম দাউদ আলি সালাম একটু ভয় পেয়ে গেলেন ঘাবড়িয়ে গেলেন ব্যাপারটা কি এই সময় আর এই আবার প্রাচীর ডিঙিয়ে কালু তখন ওই লোকেরা বলল আখাভ আপনি ভয় করিয়েন না খাস মানে আমরা পরস্পর বিবাদমান দুজনে ঝগড়া হয়েছে বাগা বাজন জন আলাবাজ আমাদের একে অপরের ওপর বাড়াবাড়ি করেছে জুলুম করেছে ফাহুম ভাই নানাবিল হাক সুতরাং আমাদের বিচারটা ন্যায়সঙ্গত ভাবে করে দিন ওলা তুস্তিত আপনি কিন্তু এই বিচার করতে গিয়ে অবিচার করিয়েন না শাসককে জজকে যদি কেউ গিয়ে বলে যে দেখেন বিচার করবেন আপনি অবিচার করবেন না তো বিয়ে না। এটাও অপ্রীতিকর কথা হ্যাঁ তুমি কেন হবে বল তো আমি কি করবো না করবো তোমাকে শিখাইতে হবে নাকি ওয়াহাদা ইলা সেরাত এবং আমাদেরকে সোজাপথ দেখাবেন যাতে নাই বিচার হয় সোজাপথ দেখাবে তারপরে ব্যাপারটা কি কেসটা কি পেশ করছে এখন তারা ইন হাজা আখি এটা হচ্ছে আমার ভাই লাহুতি সু ওয়াতিসু না আজ তার কাছে নিরানব্বইটি দুম্বি রয়েছে তুম্বা মাদা ওয়ালিয়া না আজ ওয়াহেদা আর আমার কাছে একটা মাত্র দুম্বি রয়েছে একটার মালিক আমি ও নিরানব্বইটার মালিক ফাঁকা আলা তখন আমার ভাই বলছে আঁক ফেল হ্যাঁ ওটা আমাকে দিয়ে দাও আমার তত্ত্বাবধানে দিয়ে দাও তুমি একটা রেখে কী করবে দিয়ে দাও যেমন উনি এক জালেম শাসক বলছে যে আর এই ছোটো দেশটা তোমার রেখে লাভ কি আমার এত বড়ো বিশাল দেশ ওটাও দিয়ে দাও দুই ঘন্টায় দখল করে ফেললো কাউ কুফরি শক্তিকে সুযোগ দিল আর যার ফলে অন্যদেরও ক্ষতি করলো আর নিজেকে সর্বনাশ করলো নিজের দেশকেও বরবাদ করলো জুলুম করলে যে পরিণাম খারাপ হয় একটি অর্থ আর কি বলেছে যে আমার ওপর বড় পিড়া পিড়ি শুরু করেছে চাপ সৃষ্টি করছে নেওয়ার জন্য একটা ওটা কেড়ে নেওয়া বলেছে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি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 जानून, के महान आल्ला मूल्यबोधर अभाव प्रकृत विश्वास अभावेत जीवन जापन যদি ইহুদি বিভিন্ন সমাজ পর্যবেক্ষণ করে দেখেন যারা মুসলিমদের মাঝে বাস করে উনিশশো পঞ্চাশ সাল পর্যন্ত তারা একের অধিক বিয়ে করে থাকতো। একইভাবে হিন্দু ধর্মগ্রন্থ খ্রিস্টান ধর্মগ্রন্থ ওই ইহুদি ধর্মগ্রন্থ অনুযায়ী যত ইচ্ছা তত বিয়ে করতে পারে এমনকি হিন্দু ধর্মগ্রন্থ উনিশশো চুয়ান্ন সালে ভারত সরকার একটা আইন করে যা হিন্দু বিশেষ বিবাহ আইন উনিশশো বলে পরিচিত এটা বলছে হিন্দুরা মাত্র একটা বিয়ে করতে পারে কিন্তু তাদের ধর্মগ্রন্থ যত ইচ্ছা তত বিয়ে করতে অনুমতি দিচ্ছে ইসলামে নারীর মর্যাদা বিষয়ে সরকারের একটা রিপোর্ট অনুযায়ী ৬৬ ও সাতষট্টি পৃষ্ঠায় বলা হয়েছে যে ভারতীয় মুসলিমদের মধ্যে বহুবিবাহের হার উনিশশো একান্ন থেকে একষট্টি সাল পর্যন্ত ছিল শতকরা চার দশমিক এক আর হিন্দুদের একই সময়ে অর্থাৎ ওই দশ বছরের ছিল শতকরা পাঁচ দশমিক শূন্য ছয় তাহলে হিন্দুরা বেশি মুসলিমদের চেয়ে শতকরা দশমিক সাত পাঁচ বা তিন চতুর্থাংশ যদিও ভারত সরকার এটা অনুমতি দেয়নি তারা মুসলিমদের চেয়ে বেশি বহুবিবাহ করে আসুন দেখি কোরআন কি বলছে তোমার পছন্দের মতো দুই তিন বা চারটা বিয়ে করতে পারেন কিন্তু যদি সুবিচার করতে না পারেন তাহলে একটা কোরআন বলছে নিসা অধ্যায় চার আয়াত একশো তোমার স্ত্রীদের প্রতি সমান বিচার করতে পারবে না তাদের সবার থেকে মুখ ফিরিয়ে নিয়েও তার মানে কঠিন অর্থাৎ চারটা বিয়ে করা ইসলামে আবশ্যিক বা ফরজ না অনেকেই মনে করে একাধিক বিয়ে করা ফরজ এটা করতে পারেন অনুমতি আছে সর্বোচ্চ চারটা কিন্তু যদি একাধিক বিয়ে করেন আর সমান বিচার করতে না পারেন সমস্যায় পড়ে যাবেন ইসলাম কেন মানুষকে একের অধিক বিয়ে করতে অনুমতি দিয়েছে আসুন আমরা এটা বিশ্লেষণ করে দেখি প্রাকৃতিকভাবেই ছেলে মেয়ে একই অনুপাতে জন্মগ্রহণ করে কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যে মেয়ে শিশুর বেশি রোগ প্রতিরোধ ক্ষমতাটা ছেলে শিশুর চেয়ে এই কারণে মেয়ে শিশুর তুলনায় ছেলে শিশুর মৃত্যুর হার বেশি যে কোনো শিশু বিশেষজ্ঞ সাক্ষ্য দেবে এটা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে ছেলে শিশুর তুলনায় মেয়ে শিশু বাঁচে বেশি তারা ছেলে শিশুর চেয়ে বেশি রোগ প্রতিরোধ করতে পারে তাই শিশুদের মধ্যে ছেলের তুলনায় মেয়ের সংখ্যা বেশি থাকে বড় হতে থাকে আর ধূমপানের কারণে মাদকের কারণে অ্যালকোহল দুর্ঘটনার কারণে যুদ্ধের কারণে নারীর চেয়ে পুরুষ বেশি মারা যায় আর মানুষের গড় আয়ু পুরুষের তুলনায় নারীর বেশি আর বর্তমান বিশ্বে পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি ভারতের মধ্যে তৃতীয় বিশ্বের কিছু দেশ ব্যতীত এক্ষেত্রে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম এর প্রধান কারণ হচ্ছে মেয়ে শিশু হত্যা করা একটা অনুষ্ঠান করেছিলেন সাংবাদিক এমিলি পর্বের নাম ছিল লেটার ডাই তিনি বলেন যে প্রত্যেক দিন ইন্ডিয়াতে নারী ভ্রণ চিহ্নিত করে তিন হাজারেরও বেশি ভ্রণ হত্যা করা হচ্ছে এটাকে যদি তিনশো দিয়ে গুণ করেন প্রতি বছর এক মিলিয়নেরও বেশি নারী ভ্রুন চিহ্নিত করে হত্যা করা হচ্ছে তামিলনাড় সরকারি হাসপাতালের একটা রিট অনুযায়ী নারী শিশুদের প্রতি পাঁচ জনে চারজনকে হত্যা করা হচ্ছে আমরা যদি নারী ভ্রূণ হত্যা বা নারী শিশু হত্যার মতো নিকৃষ্ট কাজটা বন্ধ করতে পারি এমন কি ভারতেও কয়েক দশকের মধ্যেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেড়ে যাবে শুধু নিউ पुरुषर चे दशमिक आठ मिलियन शुद्ध नारी संख्या कत बसिधर अमुसलिम पुरुष एक जन नारी के बोनिका ते कर বাজার যদি মন্দা থাকে আপনার বোন এখানে মন্দা প্রত্যেক পুরুষ একজন করে স্ত্রী পেয়ে গেছে যারা জীবন সঙ্গী খুঁজে পাবে না এখন আমার বোনের জন্য উপায় থাকে ইউকে যদি স্ত্রী পেয়ে গেছে যার শব্দ ব্যবহার আমি করতে পারি না বলে এটাই সব ব্যবহার সসালামুক আহমদ বারকত যারা আমাদের অনুভব করছেন তাদের সকলকে আন্তরিক ও সালাম আমাদের আলোনার পর্ব শুরু করতে যাচ্ছি আমাদের আলোচনা ছিল শান্তি লাভের পয় কি এ পর্যায়ে আমরা অনেকগুলো উপকরণ আপনাদের সামনে উপস্থাপন করে যেটা আপনাদের সামনে উপস্থা হতে যাচ্ছে এর পূর্বপুরি আলোচনা আমাদের ছিল হেফ হেফজনাসল বংশধারার সুরক্ষা তাই আসুন আমাদের বিজ্ঞ আলোচনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করি আলোচনায় যারা আছেন আজকে এই আয়োজনে তাদের পরিচয় দিচ্ছি শেখ আবদুরাজবুফ আসসালাম আলাইকুমুল্লাহ আরও আছেন মাদানী আরেকটি ধারা হচ্ছে আমাদের অধস্তান বংশধরের সুপ্রশিক্ষণ সুশিক্ষা যা ইসলাম করেছে আমরা পূর্বে আলোচনা করছি বংশ সংরক্ষণের জন্য প্রয়োজন ইসলামী বিধি নিয়মনীতির আলোকে সঠিক বিবাহ বন্ধন মাধ্যমেই যেন বলা যেতে পারে প্রথম স্তর প্রথম পর্ব সেটা সংরক্ষণ করার সাথে গড়ে ওঠে আমরা বিবাহ বন্ধনের ক্ষেত্রে কিছুটা আলোচনা করেছি যে ছেলে যেমন হয় সে কোনো গার্লফ্রেন্ডকে বলে অনুরূপভাবে মেয়ে যেন তেমন হয় কোন বয়ফ্রেন্ডকে গ্রহণ করবে না আসলে এটা শুধু বিবাহ বন্ধনের সময়ে লক্ষ্য করবো তা নয় বরং লক্ষ্য করতে হবে এই ছোট্ট শিশুকে আমরা যখন পৃথিবীতে আল্লাহ সাল আমাদের মাধ্যমে নিয়ে আসেন তখন থেকেই তার এই চিন্তা চেতনা সেই কিন্তু আলোক তাকে যদি সেই ছোট্ট বাচ্চা থেকে এই চিন্তা চেতনা বাবা মার তাকে তাহলে এই ছোট্ট বাচ্চা তো সেই ধরনের গড় উঠবেন এই জন্য আল্লাহ রসুল সালি কত দিলেন বাবা তাদের কাঁধে একটা বিরাট আল্লাহ রসুন দিলেন তিনি বললেন এক বাক্যে স্বীকৃতি দিয়েছে যে আল্লাহ সুহানা তালা এক বাক্যে স্বীকৃতি দিয়েছে যে হা সেই চিন্তায় সে পীর বুকে আসে এরপরে বাবা লালন পালন তার বিয়াতের কারণে সন্তান মুসলিম হিসাবে গড়ে উঠে আবার কারণে সে হয়তো পথভ্রষ্ট হয়ে যায় একটি বংশ সংরক্ষণ করা তখন সম্ভব হয় না এই জন্য বাবা মার অন্যতম দায় এই সন্তানকে সঠিকভাবে সুন্দরভাবে লালন পালনের জন্য জন্মের শুরু থেকে সুন্দর নাম দেওয়া তার জন্য আরো যে সমস্ত সুন্দরভাবে তোলা তাহলে সম্ভব হবে মুসলিম হিসাবে মুসলিম মুসলিম হিসাবে গড়ে তোলা আসির সন্তান ইহুদি হয় খ্রিস্টানের সন্তান খ্রিস্টান হয় অগ্নি সন্তান অগ্নি পূজক হয় সন্তান প্রতিমা হয় আল্লাহ রসুলের সাথে এক সফর থেকে আস তখন তিনি বললেন যে তোমরা এখানে থাকো তো যাবের বললেন যে আল্লাহ নতুন আমাকে বাঁধতে দেন তো আল্লাহ রসুল বলছেন যে বিক্রম বিবাহ তিনি উত্তরে যেটা বললেন সেটা হচ্ছে নিয়ম কোন আদব শিখে দিবেন তাহলে বুঝা যাচ্ছে শিখে দেওয়া একবারে যদি মহিলার একটা বাচ্চা প্রসাব হোক প্রথম কাজ হচ্ছে সাত দিনের দিন তার একটা আকিকের ব্যবস্থা আগে পরের বর্ণনগুলি ঠিক নয় কাজে আমরা প্রাণপণের চেষ্টা বাচ্চারা লালন পালেন ও সপ্তম দিনে আঁকিকে হয় লালন পণ করবেন বাচ্চাকে দুধ পান ধরাবেন মা সম্ভব পারলে বাচ্চাকে দুধ পান করাবেন কেননা বিশ খাদ্যর খাদ্যের সে খাদ্য শয়তান খায়